আয়ুষার আদিল্লাহ তালাহ্নাতে বর্ণিত তিনি বলেন কোনো এক আনসারী মহিলা তার মেয়েকে বিয়ে দিলেন কিন্তু তার মাথার চুলগুলো উঠে যেতে লাগল এরপর সে নবী সাল্লু আল্লাহ সাল্লামের কাছে এসে এ ঘটনা বর্ণনা করে বলল তার স্বামী আমাকে বলেছে আমি যেন আমার মেয়ের মাথায় কৃত্রিম চুল পরিধান করাই তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন না তা করোনা। কারণ আল্লাহ তালা এ ধরনের মহিলাদের উপর লানত বর্ষণ করেন যারা মাথায় কৃত্রিম চুল পরিধান করে